निश्चय कि बर जेमी एकामत शेष होते जा रेडी रेखे स्टार्ट दिए रेखे আল্লাহ আকবর বলার জন্য আল্লাহ আকবর দিয়ে রেখেছে আর যে স্পিডে নামাজ পড়ে আমাদের অথচের মাঝে এবং তকবীর তাহরিমার মাঝে কাতার সোজা করতেন লোকদের কাতারের দিকে তাকাতেন দানে বামে তাকাতেন এবং বলতেন এই কতিপয় শব্দগুলি সউ সফু ফকুম বলতেন কাতার সোজা করে নও কাঁধ মিলিয়ে নাও পায়ে পা মিলিয়ে নাও তাই ফরোজাতিরয়তানের জন্য জায়গা রাখে না পাশে শয়তান নিয়ে খালি জায়গা রেখে বি হয়ে যাবে এত বড় মানুষের সামনে পাশে পা লাগাবো অথবা জানি তাদের যে যুক্তি কি এই বাচ্চা নিয়ে নামাজ পড়ে যারা খালি জায়গা রাখে নবীলের আলোকে তারা একটা জায়গা রাখে তারপর নামাজ পড়ে ঠিক কিনা তাজ আলু ফরোজাতের জন্য খালি জায়গা রাখবে না সৈন্যান রাখবে না সুদ্দুল খালাল আরো তাকিদ কখনো সুদ্দুল খালাল মানে খালি জায়গাগুলিকে বন্ধ করে দাও বন্ধ করে দাও খালি রাখে না তো এইভাবে বহু শব্দ আরও বলতেন ওয়ালা তাকিফ ফতাকালিফা কোল বুক আগ পিছ করে রাখিও না কাতারকে কাতার গুলোকে সোজা করে না হলে তোমাদের অন্তরের উপর প্রতিক্রিয়া হবে কারণ মানুষ যদি কাতার সোজা না করে এটা হচ্ছে প্রভাব প্রভাব পড়ে অন্তরের উপর বাস্তব সত্যিকামের কথা কি বলেছেন বলে সাহা তোমরা এক করিও না মানে আগপিছ হয়ে থাকিও নাহলে তোমাদের অন্তরে এক শুরু হয়ে যাবে মতদন্দ্ব শুরু হয়ে যাবে এর উদাহরণ শুনবেন এর উদাহরণ দেখেন আপনি পাশাপাশি নামাজ পড়ছেন আপনি হয়তো সন্ন্যত মোতাবেক নামাজ পড়েন আপনি চাইছেন একজনের পায়ে পা লাগিয়ে কাঁধে কাঁধে লাগিয়ে বা সোজা সোজা করে একজন কিন্তু আপনি পায়ে যাচ্ছেন সরছে সন্নতর তাহলে কি হবে এই যে বাহ্যিক বৈপরিত্য বা মতদ্বন্দ্ব এর প্রভাব কার উপর পড়ছে অন্তরের উপর আপনি জানছেন এই লোকটি বিদাতি আর সে ভাবছে এ হচ্ছে ও প্রভাব পড়ছে মুসলিম ভাই কিন্তু ঘৃণা জন্মিছে লোকটি কিরে নামাজ পড়তে জানে না আর সে ঘৃণা করছে আপনাকে যে আপনি তার মতে বিশ্বাসী নন তার মতো নামাজ পড়েন না দেখেন দেখতে পেলেন উদাহরণ নবী হাসালাম বলছেন ও তোমরা মতানৈক্য করিও না এখতালাব করিও না আগে পিছে দাঁড়ায় না কাতারকে খোলা খালি রেখে দাঁড়ায় না হলে ফাতে অন্তরে এখতলাফ শুরু হয়ে যাবে তো এগুলি হচ্ছে শব্দগুলি যেগুলি নবী করিমাল বলতেন সতর্ক করার জন্য বরং উমার তালান ও খালিফা দ্বিতীয় খালিফা কি করতেন কাতার মধ্যে ইমামের জায়গা থেকে চলে যেতেন একবার ওই দিকে আবার ওই দিকে চলে যেতেন সোজা করতেন যে সোজা হয়েছে এটি ইমামের দায়িত্ব কাতার সোজা করা আর কাতার সোজা করা হচ্ছে কাতার সোজা করা কাতার সোজা করে নামাজ পড়া এটি হচ্ছে অজীবো কাঁদে কাঁধ মেলানো এটি হচ্ছে সন্নত মশলা দুটি কাতার যদি আগ পিচ করে রাখেন বাঁকা করে রাখেন গোনাগার সুন্নত ছাড়েন কেন সন্নত ছাড়বেন পেছনে কি রয়েছে কারণ সন্নদকে ভালোবাসেন না ভক্তি করেন না অন্য লেজুর লাগা রয়েছে তকলিদের সেই জন্য আপনি বিশেষ তরিকা নবীর তরিকা ছাড়া তাহলে অসুবিধা কিন্তু সন্ন্যদ কারও জানা নেই জানে না সন্নদ তাহলে তার একটু সুন্নদ ছুটলো যখন জেনে নেবে আমল করবে যেমন জানলেন যে কাঁধে কাঁধ মিলাতে হবে পাঁয় পা মিলতে হবে এটি হচ্ছে সৈন্যত তাহলে এই সৈন্যত মোতাবেক আমল করবেন আপনি আর যদি কাঁতার ঠিক না করা হয় সোজা না করা হয় তাহলে গুনাগার হবে যেহেতু অজীব ছুটি গেল এবং এর প্রতিক্রিয়া হবে বা কুপ্রভাব পড়বে অন্তরের